सर्वश्रेष्ठ रसुलर तहक कर हदीस तरह बर्सित हम लाख कोटी दरुदो सलम सक आल सल्लासम আগামীকাল থেকে শুরু হবে আজকে ভূমিকামূলক তার আগে আমরা কি বই যারা মাদ্রাসার ছাত্র হাদিসের উপর যত বই লেখা হয়েছে তার মধ্যে সবচেয়ে মানসম্মত বই হচ্ছে তাদের রবি না বেশি বড় না বেশি ছোট ফুল মু ছয় খণ্ডের পাঁচ খণ্ডের। মাঝারি সাইজ এর দুই খণ্ডের একটা বই এবং এতে সব উসুলে হাদির সংশ্লিষ্ট যত মাসলাম আসাইল আছে প্রায় সবই এর মধ্যে আছে ছোট বাক্যে হলো এক বাক্যে হলো খুব কমই আছে যেগুলো এর মধ্যে নাই এই জন্য যেখানে যেখানে উসুলা হাদিসের কোর্স আছে বা দারুল দেহবন্ধ হোক সব জায়গাতেই তাদের চান্স হচ্ছে না পড়লে আসবে না কিন্তু হাদিস বিভাগে পড়লে মদিনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে তাদের অন্তর্ভুক্ত হাদিসে তো এই জন্য তাদের রাবি যারা কিনিনি তারা যদি কিনতে পারে আশেপাশে কারো কাছ থেকে তাহলে কিনে নেওয়া ভালো বিশেষ করে আতিক আর শরীফ ভাই আপনাদের জন্য মনে করি কিনে নিলে ওখানে গেলে আরো অনেক উপকার হবে আমাদের ছেলেরা ওখানে যাওয়ার পর ভালো রেজাল্ট করতে পারে না খালফিয়া থাকে মানে নাউন্ড থাকে না এই জন্য ব্যাকগ্রাউন্ড হচ্ছে খালফিয়া মানে আগে থেকে এই বিষয়ে কিছু জানা নাই ওখানে যে বিষয়ে আলোচনা শুরু হয় এই বিষয়ে আগে থেকে কিছু জানা নাই এই ভালো রেজাল্ট করতে পারে না বিশেষ করে হাদিসে কিন্তু পাকিস্তান ভারত থেকে যারা আসলে মজবুত হাদিস বিষয়ের এই জন্য হাদিস বিভাগে ভালো রেজাল্ট করে তবে অন্য কোন ডিপার্টমেন্টে গেলে তাও তো অনেক ভালো পড়াশোনা দাওয়ার মূল বিষয় হচ্ছে আকিদা আল যে ফেরকাগুলো আছে সেগুলো সংক্রান্ত পড়াশোনা আল্লা সুবাহ সংক্রান্ত পড়াশোনা কি করলে মানুষ কাফের হবে কি করলে কাফের হবে না এই সংক্রান্ত পড়াশোনা তার সাথে সাথে পড়াশোনা ডক্টর আবুবকর জাকারিয়ার দুঃখুরার বিষয় ছিল হিন্দু ধর্ম উনি দাওয়ার ছাত্র মানে দাওয়ার বিষয় এটা অন্যান্য ধর্ম এবং অন্যান্য ভ্রান্ত ফেরকা আর সারিয়া মানে হচ্ছে আমাদের দেশের ল আমাদের দেশে ল পড়লে যেমন বিচারক হয় বিচারালয়ের বিচারপতি হতে পারবে না তো সারিয়া মানে হচ্ছে ল আমাদের দেশে যেমন মানুষ ল পড়ার জন্য পাগল হয়ে থাকে সেরকম ওই দেশের যারা সৌদি তাদের যেকোনো জায়গায় চাকরির জন্য যারা সারিয়া পাস তাদের খুব মানে অগ্রগামী মনে করা হয় আগে রাখা হয় ঠিক আছে কোরআনের পরে কঠিন হচ্ছে হাদিস আগে থেকে কিছু ইউজ করার দরকার নাই কিন্তু এখানে ভর্তি হলে খুব করতে হয় হাদিসে তো আমাদের রুহুল ভাই যারা নর্দা পড়ার ছাত্র তারা রুহুল ভাই কেস করলার তাহলে যারা এখন চান্স পাইনি পরবর্তীতে মদিনায় চান্স পাবে ওদের জন্য সুবিধা হবে আর শুধু মদিনার জন্য নয় যারা এখানে আসছে বসছে তাদের সকলেরই আমি মনে করি যে উসুলে হাদিস শিখার ইচ্ছা আছে উসুলে হাদিস শিখার জন্য দুই থেকে তিনটা জিনিস লাগে খুব জরুরি। এই দুই থেকে তিনটা জিনিস ছাড়া হাদিস না। তার মধ্যে একটা হচ্ছে পাগলের মত ভালোবাসা যতটা পাগল হতে পারে তার চেয়ে হাজার গুণ বেশি পাগল হতে হবে ইলমে হাদিসের জন্য জুনুন থাকতে হবে নিজের মধ্যে হাদিসের জ্ঞান অর্জন করার জন্য পাগল হতে হবে তাহলে সম্ভব আর যদি গুণ না থাকে আল্লা প্রদত্ত তবে চেষ্টা করলে মানুষ পারে সেটা হচ্ছে মেধা এই যুগে যতই কম্পিউটার হোক যতই মাক্তাবা ঝামেলা হোক তারপরেও হাদিস তাহি করতে মেধা লাগে তারপরেও হাদিস তাহি করতে মেধা লাগে আলবানী কুতুবা কুতুবিন্ত মতবা শামেলা যারা চালায় এগুলো সাইডবারের নাম সব সাইট বারগুলোতে টিক দিয়ে সবগুলো সার্চ দিলাম কমসে কম তিনশোটা রেজাল্ট আসলো এই তিনশোটা রেজাল্টের প্রত্যেকটা দেখবেন পারবো না এই জন্য মাক্তাবা সামেলার যুগেও যদি বাস্তবিক ও নাহাদিস হতে চায়। তাকলিদ না করতে চাই না আলবানী রহমাল্লা এই যুগের মুস্তাহিদ মতলাম তিনি যে হুকুম দিয়েছেন কেউ যদি সেই হুকুম লেখা ছাড়াই দেয় তো এটা কিছু নয় কিন্তু এটা নিজে শিখার কিছু না হাদিসের ছাত্রদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হতে বৈশিষ্ট্যের হিসালা মানে হচ্ছে আমরা যেটাকে বলি হ্যাঁ কি বলে এম ফিল এম ফিল এর ওইটাকে মানে লেখাটাকে কি বলে যে জিনিসটা আমি জমা দিলাম এই কাগজটাকে ওখানে কি বলবে তো ওটা কি বলে মানে রিসালা দেওয়া হলো ইক্তেফা করেছে মানে আর কোন কিছু বলে নি তো এটাই ওই ছাত্রের ওই রিসালার নাক হওয়ার জন্য দুর্বলতা হওয়ার জন্য যথেষ্ট যে আলবানির মন্তব্য নকল করার পর সে কিছুই বললো না তার পক্ষ থেকে কোন নাক হ্যাঁ কামাকাল তিনি যেটা বলেছেন এই ঠিক কেন এই এই দলিলের কারণে তার কথা ঠিক আর না হয় বলতে হবে না তার কথার মধ্যে এই সমস্যা আছে এই এই কারণে এই সমস্যা তো হাদিসের ছাত্রের এটা সানে মানায় না যদি শুধু নকল করে দিই আমরা কিছু লেখার সময় তাহলে এটা দোষের কিছু নয় কিন্তু হাদিসের ছাত্রের জন্য দোষের এটাই বুঝাতে চাইলাম তো যখনই আমি নিজে থেকে আবার মন্তব্য করতে চাইব তখন তো মিলাতে হবে মাকতবার সামেলা এতগুলো বই সারস দিয়েছি আবুদাউদে একটা সানাদ আসছে দশ মিনিট পরে পড়তে যাবো তখন এক এক রাবির বিষয়ে কে কি বলতেছে সব মন্তব্য জমা করতে হবে জম আল সবার আগে হতে হবে একটা কওয়াল যেন বাদ না যায় তো সব কথা জমা করার পরে যদি সবগুলো কথা মাথায় না থাকে তো একটার সাথে নি এটা কি মাইন বলেছে না বলেনি কথা কি আমি বুঝাতে পারছি তো এই যুগেও হাদিস তাহিব করতে গেলে দুই নাম্বার শর্ত হচ্ছে কি লাগবে মেধা লাগবে যেটা আল্লাহ প্রদত্ত এবং মানুষ চেষ্টা করলেও পারে ইনশা আর সর্বশেষ তিন নাম্বার যেটা বলছিলাম যে হাদিস তাহিব করার জন্য মহাদ্দ হওয়ার জন্য তিন নাম্বার যেটা লাগে সেটা হচ্ছে আল্লাহ কবুল করে আর না থাকলে আল্লাহ কবুল করে এটা হলো ঝামেলা সমস্যা জ্ঞান হাসিল হয়ে যাবে মহাদ্দেশ হয়ে যাবে কিন্তু কবুলিয়াতের একটা ব্যাপার থাকে তো আল্লাহ সব তো আল্লাহ কবুল না করলে তখন খেদমত বৃথা যায় কাজে আসে না তো এই এক নাম্বার হচ্ছে হাদিসের ইলম শিখার জন্য হাদিসের ইমের প্রতি কি লাগবে পাগলের মতো ভালোবাসা মাজনু বলে না লায়লা লাইলা হচ্ছে মন মানে হচ্ছে পাগল লায়লার জন্য পাগল হয়ে গেছে তো হাদিসের জন্য যে ওই রকম হতে পারবে দুই নম্বর যার মেধা থাকবে তিন নম্বর যার তাকুয়া থাকবে সে যদি পরিশ্রম করে তাহলে একদিন মহাদিস হয়ে যাবে তো তারপর যেটা কথা যেগুলো মূল আলোচনা কিছু কিছু আলোচনা আছে যেগুলো নিজে থেকে পড়লেই বুঝা যাবে জরুরি নয় বা অত এই যুগে এসে জরুরি নয় যেমন হাতিয়া মানে কি মানে হচ্ছে হাতে লেখা পাণ্ডুলিপি হ্যাঁ হস্তলিপি তো হস্তলিপিগুলো কিভাবে কি উদ্দেশ্য যদি এই ইশারা থাকে তাহলে কি উদ্দেশ্য হস্তলিপিতে যদি কোনো কিছু পড়ে যায় বিলুপ্ত হয়ে যায় তাহলে আমি পড়ার সময় ওটা যদি যোগ করতে চাই তাহলে কোন পাশে যোগ করব কোন সাইড থেকে লেখা শুরু করতে হবে কোন সাইডে এ ছাড়তে হবে এইগুলো কিন্তু নিয়ম নিয়মকরণ আছে এই যুগে অতটা জরুরি নয় তারপরও তাদের জন্য জরুরি যারা তাহিগ করতে চাই। মানে একটা ইবনে একটা বই এখনো হস্তলিপি পাণ্ডুলিপি আগে কোন একটা পুরাতন লাইব্রেরিতে আছে একটা ছাত্র ওটা প্রকাশ করে বের করতে চায় তার জন্য অধ্যায় জরুরি কথা মনে হয় আমি বুঝাতে পারিনি তো এরকম আরো অনেক অধ্যায় আছে যেগুলো সবার জন্য জরুরি নয় शेष हो जाएक दिल आशा कर इनशाला तो आगामीकाल मूल दार्स शुरू करब तरह भूमिका हिसेब এই বইয়ের শুরুতেও লেখা আছে যে ইলমে হাদিস মাথায় প্রশ্ন যে আল্লাহ রাসুলের যুগ থেকে আমার পর্যন্ত হাদিস কিভাবে পৌঁছলো মিন্নাতুল বাড়িতে একটা অধ্যায় আছে বোখারি আমাদের নিকটে কিভাবে পৌঁছতো এই আলোচনাটা যে কেউ পড়বে সে কিন্তু মজা পাবে বুঝুক না বুঝুক কিভাবে মজা পাবে এবং হাদিস কিভাবে সংরক্ষণ করেছে তা জানতে লাগবে। বিশেষ করে পর্যন্ত কিভাবে পৌঁছলো কয়টা সানাদে কি ভাবে এবং এই বুখারি যে ইমাম বোখারির বোখারি বোখারিতে যে কোনো ভুল নাই এগুলো ওখানে যখন আলোচনা পড়ে মজা পাওয়া যাবে তো এরকম একটা বিষয় যে হাদিস আমাদের পর্যন্ত কিভাবে পৌঁছলো दिस क्यों मानते हादी की, थे की तो तो ना की थे कि ज्ञान हल्का जान रखते तो नम्बर शुरू करी सवार समपर क्योंकि हादीस कुरान्यालम हादीसे মুরসাল হাদিস আছে এবং সাহাবিদেরও মন্তব্য আছে যে আল্লাহ রাসুল সাল আলহাসালামের উপর যেভাবে কোরআন অবতীর্ণ হতো সেইভাবে হাদিসও অবতীর্ণ হতো তো হাদিস ওয়াহি কোরআন ওয়াহি তো এক নাম্বার কথা হচ্ছে হাদিস এবং কোরআন সমপর্যায়ের যদি হাদিস হাদিস সুহি হয়। নাম্বার সহিংক বিষয়ে আমরা পর্যন্ত হাদিসের সংকলন এখানে আর গুরুত্বপূর্ণ কথা যেটা লেখা রাখার মতো এবং মুখস্থ করার মতো আলেমারা মাঝে মধ্যে বলবে যে মোতাকা দিমিনদের এটা মত মোতাহদের এটা মত এ কথা শোনা গেছে না যায়নি দ্দিবিন মানে কি আর যদি নাম নিয়ে আমরা তাহাদিদ করতে যাই যে অমুক ইমামের পূর্বে তাহলে ইমাম বাই হাকি হাফেজ আবদুলবার হতিবাগদাদি এই তিনজন হচ্ছে পাঁচশো শতাব্দী হিজরির মহাদ্দ আর কার নাম বললাম বাই হাকি আর হাফিজ আব্দুল বার এনারা সবাই পাঁচশো শতাব্দী হিজড়ি লালেন তো পাঁচশো শতাব্দী হিজড়ি হলো মোতাকিমিনদের হাত সীমানা शतजर आगे जरा चले गिर हादिस संकलन बैशिकम छ तो शुरू दिखे साहब हादिस के गुरुत्व दानत चर्चा करतें सीखत তার অনেক উদাহরণ কোরআন এবং হাদিসে আছে যেমন একটা উদাহরণ করতেন উদাহরণ আপনাদেরকে জিজ্ঞেস করতেছি যে রকম একটা উদাহরণ দেন যে সাহাবিরা কোরআন এবং হাদিস জানার জন্য কাকে জিজ্ঞেস করতে গেছে উম মাহাতুল মোমিন আয়সার কে জিজ্ঞেস করতে গেছে যেমন একটা হাদিস কাছে যেতেন শুধু তাই নয় রাসুলের দারাসে নিয়মিত বসার চেষ্টা করতেন এরো হাদিস বোখারির প্রথমে আছে কি হাদিস উমর রাজি আল এবং আর আনসারি এবং হাদিস মুখস্থ করতেন রাসুল সাল্লাম তার মুখস্থ শক্তির জন্য কি করে দিয়েছিলেন ধোয়া করে দিয়েছিলেন তো রকম এক একটা মাধ্যম যেগুলো হাদিস শাস্ত্র থেকে জমা করে করে বোঝা যায় যে সাহাবিরা হাদিসের চর্চা করতেন কিন্তু হাদিসা লেখা হাদিস হয়ে আছে আর কিছু হাদিস আছে যেগুলো প্রমাণ করে রাজন লেখার অনুমতি দিয়েছে। তো এই ইতলাফ কিছুদিন চলার পর সাহাবিদের যুগ শেষ হয়ে তাবিদের যুগ শুরু হতে হতে ইফতলাফ শেষ হয়ে গেছে এবং উম্মাতে মুসলিমাহ এই বিষয়ের উপর একমত যে হাদিস লিখতে হবে এবং তারা হাদিস লিখতেন যে সমস্ত একজনের নাম বলি আবু রাজনৈতিক আবদুল্লাহবিন আবু রাজা তাদের একটা হাদিস আছে যে আমার চেয়ে যদি বেশি কেউ হাদিস জানে তাহলে সেটা আবদুল্লাহ আহ আস কেননা আমি লিখতাম না আর তিনি তিনি লিখে রাখতেন যেগুলোতে হাদিস উল্লেখিত ছিল আলী রাজি আল্লাহ কাছে একটা লিখিত কাগজ ছিল যে লিখিত কাগজে জেনা করলে কি হদ, মদ খেলে কি হদ বিচার সংক্রান্ত বিষয়গুলো লিখিত ছিল লিখে পাঠিয়েছিলেন তাহলে খোলাফায় রাশিদিনদের কাছেও লিখিত কিছু হাদিস ছিল আর এই যুগে বর্তমান যুগে সবচেয়ে অতীত হাদিসের পাণ্ডুলিপি হচ্ছে কারটা আবু হরার ছাত্র আর হাম্মাম বিনাবিহের ছাত্র হচ্ছে মা আমার বিন রাশেদ আর মামার বিন রাশেদ এর ছাত্রকে আব্দুর রাজাক বিন হামী যিনি হচ্ছেন মুসল্লাভ আব্দুল রাজাকের লেখক আর আব্দুর রাজাক বিন হাম সানির পরবর্তীতে যারা যেমন আসছে আহমদ বিন হাম্বাল আব্দুল রাজাক বিন হাম্মানির ছাত্র হচ্ছে আহমদ বিন হাম্বাল ইমাম বুখারিও আব্দুল রাজাক বিন হাম সানি কে পেতেন কিন্তু ইমাম বুখারি মানে সফর করেননি এই জন্য ইমাম বুখারি আব্দুল আর ইমামের মাধ্যম দিয়ে লিখত ওই লিখিত পাণ্ডুলিপিটা হাম্মাম বিন মোনাব তার ছাত্রদের দ্বারা দিত তার মধ্যে একজন হচ্ছে মাহমার বিন রাশেদ মাহমার বিন রাশেদ ওই পাণ্ডুলিপি মানে এটা একটা পাণ্ডুলিপি বই এই বই দার্স দিচ্ছে এই বলে জাহাদ্দ রাশেদিনা ইমাম আহমাদ ও তার মুস এ এই পাণ্ডুলিপি থেকে হাদিস নিয়েছে এই বলে আবার এই যুগে আসে চোদ্দশো বছর পরে আসে ইউরোপের একটি দেশের রাজধানীর লাইব্রেরিতে পাওয়া গেল এবং ড হামিদুল্লাহ নামে একজন ব্যক্তি যিনি সেটা তাহকিব করে প্রকাশ করলেন তখন উনি মিলিয়ে দেখলেন এই পাণ্ডুলিপির প্রকাশিত ওই হাদিস গুলো যেগুলো এই পাণ্ডুলিপি থেকে কে নিয়েছিল ইমাম বোখারি নিয়েছিল সেই কালে তেমনইভাবে এই পাণ্ডুলিপি থেকে আব্দুর রাজা হামা সানি সেই কালে মুসাল্লাফ আব্দুর রাজাকে যে হাদিস নিয়েছিল ওগুলোর সাথে মিলিয়ে দেখা গেল যে চোদ্দশো বছর পর যে পাণ্ডুলিপি পাওয়া গেছে তার সাথে আর আমাদের মাঝে প্রকাশিত সংরক্ষণ করেছে আল্লাহ রসুলের যে একটা মজেজা উম্মতের যে একটা বিরাট বৈশিষ্ট্য তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে সাহিফা এ হাম্মিন যা এখনো আমাদের মাঝে আছে তো সাহাবিরা রাসুল সাল আলী হাদিস সংগ্রহ করতো সংরক্ষণ করত তাকে আমরা দুই ভাগে ভাগ যেটা। একটা হচ্ছে আর একটা হচ্ছে কিছু উদাহরণ আমরা দেখলাম যে হাদিস লেখত আব্দুল আস সাহাবিরা জিজ্ঞেস করতো উমাহাতের সাহাবিরা দার্সে বসতে যত আবহাওয়া রাজি আল্লাহ হাদিস মুখস্থ করত এগুলো সব কি এইটা করার জন্য যদি কোনো হাদিস রাসুলের কাছ থেকে সরাসরি না শুনে থাকে বা যদি শুনে থাকে কিন্তু ভুলে গেছে তাহলে তারা সফর করতো যেমন দ্বিতীয়বার তো রাসুল হাসান মৃত্যুর পরে সাহাবিরা যে হাদিস সংরক্ষণ করতো তার আর একটা মাধ্যম হচ্ছে মুখস্ত করা এবং নিশ্চিত হওয়া যে এটা রাসুলের হাদিস কিনা হাজার আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় যেটা আবু মুসা আশারির সাথে উমর রাজিউল্লাহ ঘটনা কি ঘটনা আসাদ ভাই সালাম দর ঘটনা যে বাসায় এটা গেছিল তিনবার সালাম দিয়ে ফেরত চলে গেছে আল্লা হাদিস তখন পর আবু সৈদ খুদরি যে সাক্ষী দিয়েছিল এই জায়গাতে ইমাম নবী লিখতেছে যে এখানে কি ওমর রাজি আল্লাহ তা আবু মুসা আসারিকে অপবাদ দিচ্ছেন যে তিনি আল্লাহ রাসুলের নামে হাদিস বানিয়েছেন আউজুবিল্লা হচ্ছে ইসলামী সাম্রাজ্য একটা এমনি যারা হাদিস বানিয়ে বলে তাদের কি অবস্থা করব। যেন কেউ হাদিস বানাতে ভয় পায় হাদিস যেন সংরক্ষিত হয় তাহলে রাসুলের মৃত্যুর পরে তারা রাসুলের হাদিস কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য চাপ প্রয়োগ করতেন তার একটা প্রমাণ শুধু বর্ণনা করতে নিষেধ করতেন এবং তিনি নিজেও মোবাসারা যারা তাদের দু একজনের নাম বলি আমরা যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তালহা আব্দুর রহমান বিন আওফ তাদের কি হাদিস বেশি পাওয়া যায় হাদিসের গ্রন্থ পাওয়া যায় না কিন্তু কে সাহাবা কিন্তু এরাই খোলাফা এর আশিদিন এরা হচ্ছে কেবা সাহাবা বড় সাহাবি আব্দুল হচ্ছে খোলাফা এর তারপরে যারা আশারাই মুবাসারা যারা রাসুলের সাথে প্রথম থেকে নিয়েছিলেন তারা হচ্ছে বড় সাহাবি তাদের রেওয়ায়ত কি পাওয়া যায় অত পাওয়া যায় না খুব কম কেননা তারা খুব কম হাদিস বর্ণনা করতেন তারা ভয় পেতেন এর শত শত বর্ণনা আছে যদি হাদিস বর্ণনা করতে গিয়ে ভুল হয় তখন ওই হাদিস মনে পড়তো যেমন আলাইদা হুম তাহলে আব্দুল আবু হরাই আবদুল্লাবিন আব্বাস তারা কেন হাদিস বর্ণনা করলেন প্রয়োজনে পড়ে যুগের চাহিদায় যখন আবু বকর ওমর ওসমান আলী যেমন এটা যুগের চাহিদা তার একটা উদাহরণ জালিরাজ হলো তারা মানুষ বলতেছে ফেতনা তো হবেই তো তো বড় বড় সাহাবিদের যুগে ফেতনা ছিল না সবাই কোরআন হাদিস জানতো মানত তো হাদিস বর্ণনা করার অত প্রয়োজন আব্দুল্লাহ মানুষ বলতেছে যুদ্ধ থেকে বের হয়ে বারো হাজার থেকে বের হয়ে গিয়ে তারা খারিজি ফতোয়া দিচ্ছে যে মহাবিয়া কাফের আলীও কাফের তখন কে জীবিত আছে আবদুল্লাহ বিন আব্বাস তো আবদুল্লাহ বিন আব্বাসকে আলী পাঠাইছে যাও ওদেরকে বুঝাও বুঝিয়ে ফেরত আসো তো ওখানে যে বিরাট মোনাজারা হয়েছে আব্দুল্লাহ বিন আব্বাসের সাথে তাদের সেই মনাজারাও ইমাম শাহি উল্লেখ করেছে আরো হুবুখ করেছে তারা দুলিল আব্বাস জবাব দিচ্ছে তো এটা যুগের প্রয়োজন এখন যদি তারা এসে হাদিস বর্ণনা না করতো তাহলে মুসলিম কি হয়ে যেত পথভ্রষ্ট হয়ে যেত এবং আবদুল্লাহ বিন আব্বাসের দাওয়াতের কারণে খারিজিদের অনেক লোকই ফিরে চলে এসেছিল আমরা দুইজন বের হলাম আবদুল্লাবিনের নিকটে হাজানা মুসলিমের হাদিসে তো তখন কাদারিয়া ফেরকার কথা জিজ্ঞেস করে তাহলে সাহাবিদের জীব দশায় আব্দুল্লাবিন ওমরের জীব কাদারিয়া ফেরকার আবির্ভাব হয়েছে খারিজি ফেরকার আবির্ভাব হয়েছে শিয়া ফেরকার আবির্ভাব হয়েছে তো সাহাবিদের জীবদ্দশায় এতগুলো ফেরকার আবির্ভাব হয়েছে একটা সাহাবিউ এই ফেরকাগুলোর সাথে জড়িত ছিলেন না একটা সাহাবিউ নয় এই কথাটা কথায় কথায় মাথায় রাখার জন্য বললাম যে একটা সাহাবিউ কোনো ভ্রান্ত ফেরকার সাথে কি ছিলেন না জড়িত ছিলেন না তো আবুকর উমর রাজিয়া তালানা তাদের পক্ষ থেকে হাদিস কম পাওয়া যায় প্রয়োজন ছিল না তাই এই জন্য তারা ভয় হাদিস বর্ণনা করতেন না আর আবদুল্লাহ তাদের যুগে প্রয়োজন ছিল মানুষ তাদের মুখাপেক্ষী ছিল এই জন্য তারা দ্বার দেওয়া শুরু করেন এবং হাদিস তাদের পক্ষ থেকে বর্ণনা বেশি পাওয়া যায় তো আমরা আলোচনা করছিলাম মৃত্যুর কিভাবে হাদিসকে সংরক্ষণ করলো তার কিছু উদাহরণ আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি তৃতীয় আর একটা ছিল একটা বললাম সফর একটা বললাম যে হিফজ তাস যেটা রাসুলের হাদিস কেন নিশ্চিত হওয়া আর তিন নাম্বার হচ্ছে তারা লিখতেন তার সাহিফার মাধ্যমে প্রমাণ বহন করে যে তারা সাহাবিদের যুগে হাদিস লিখতেছে যত তাবিদের সাহিফা আছে প্রায় পনেরো বিশটা সাহিফা আছে তাবিদ তারা সব সাহাবিদের যুগে সাহাবিদের কাছ থেকে কি করেছে লিখে নিয়েছে এবার চলে আসি আমরা শুরুতে রেবায়ত আছে পক্ষ থেকে কি হ্যাঁ। একটা পরিভাষা আছে সাতজন ফকি মদিনার তাদের মধ্যে একজনকে কে সঈদিন আর তো সাইদ বিন মুসাইব মোহাম্মদ বিন সিরিন এনাদের পক্ষ থেকে মন্তব্য পাওয়া যায় তারা করতেন তো সংকলনের ধারাটা বৃদ্ধি পায় কিভাবে উমর বিন আবদুল আজিজ নির্দেশ দেন সব এরিয়া গুলোতে এলাকাগুলোতে भय पासीम दुटे की उठे जाने पढ़ा अब दारासमान আরবি ভাষা অনেক ব্যতিক্রম ভাষা একটাই শব্দ একটাই মাদ্দা একবার অর্থ দিল পড়া আর একবার কি অর্থ দিল বিলিপ্ত হয়ে যাওয়া হারিয়ে যাওয়া তো মরবিন আব্দুল আজিজ যখন এই নির্দেশ জারি করলেন সকল সাম্রাজ্যগুলোতে তখন হাদিস লেখার স্বর্ণযুগ শুরু হলো তাদের মধ্যে একজন ছিলেন জহুরি জহরির মূল নাম কি মোহাম্মদিন মুসলিম এবেহাব আর জহরি যদিও মোহাম্মদিন মুসলিম আর শেহাবের মাঝে আরো দুইজন আছে এবং সেই পাণ্ডুলিপি উমাইয়া খেলাফতের রাজ দরবারে পাঠিয়েছিলেন কিছু সানাতে পাওয়া যায় যে ওই গুলো একটা উঠ ভর্তি ছিল তো এত হাদিস লেখার ওই সময় শুরু হয়েছিল কিন্তু দুঃখজনক হল সত্যজর আব্দুল কয়েক বছর শাসন চালিয়েছিলেন দুই থেকে আড়াই বছর এর বেশি তিনি শাসন কাল চালাননি তো নির্দেশ জারি হয়ে সংকলন শুরু হতে না হতে উনি কি করেছেন মারা গেছেন আর পরের বাদশাহা এই বিষয়ে আর অত গুরুত্ব করেনি কিন্তু গুরুত্ব আরোপ না করলেও তার রাজকীয় ফরমানের কারণে হাদিস সংকলনের যে ধারাটা শুরু হয়েছিল ওটার বন্ধ হয়নি মোহাদিস হাদিস যে লেখা শুরু করেছিলেন সেটা আর বন্ধ হয় তো এটা হলো তাবিদের যুগে হাদিস লেখার ব্যাপকতা এর নির্দেশের কারণে। তো এটা গেল তাবিদের যুগে তাবিদের যুগে হাদিস তারা কেন সংকলন করতে চাইতেন কেন সফর করতে চাইতেন তার ধরনটা কি ছিল সাহাবিদের যুগে সাধারণত ধরন এই রকম ছিল যে হাদিস রাসুলের কাছ থেকে শুনেছে কিন্তু মনে নাই अर्थ हम उचू साना उचू साना जैद आल्ला रसुल তো এক তাবিদের যুগে সফর করার উদ্দেশ্য এবং হাদিস সংগ্রহের উদ্দেশ্যের অন্যতম একটা কি ছিল উঁচু সানাদ সংগ্রহ করা যেমন একজন ছোট তাবি আর এখনো জীবিত আছে তখন এই তাবি সফর করে আবার ওই সাহাবির কাছে যায়। যে ওই হাদিসটা কি করে সরাসরি শুনে কথা মনে বুঝাতে পারিনি যাতে সানাদ কি হয়ে যায় অল্প হয়ে যায় এই হাদিস কি তোমার কাছে আছে না আমার কাছে হাদিস তো নাই এই হাদিস তুমি কার কাছে শুনেছো এই যে মোজাকারা মনাকাশা করা এটা তাবিদের যুগে শুরু হয় তো আসা লক্ষ্য চাওয়া এবং মুজাকারা করা হুফা সাথে মলাকাতের জন্য সংগ্রহের উদ্দেশ্যে বের হতেন এবং আমাদের মাঝে এখনো আছে তো সাহাবি তাবিদের যুগে একটা মন্তব্য তো গেল ওই ইয়াক এস আল আনী ইসনাদ মোহাম্মদ বিন সিরিনের মন্তব্য কোন হাদিস শুনতাম তখন আমাদের কান খাড়া করতাম আমাদের কান ওই দিকে লাগিয়ে দিতাম কান খাড়া করতাম কিন্তু যখন মানুষ উঁচু নিচুতে চড়তে লাগলো উঁচু নিচুতে যেটা চিন্তাম সেটা গ্রহণ করতাম এই জায়গায় একটা জিনিস আমি আগে ভুল বুঝতাম কি আগে মুখস্থই ভুল করেছিলাম না। আগে আমি এই জায়গায় বুঝতাম যে মানুষ যাদেরকে চিন্তাম তাদেরটা গ্রহণ করতাম কার কাছে শুনেছ কই পাই হাদিস তো যখন তাদেরকে চিনতাম এর দ্বারা আমি আগে বুঝতাম যে যাদের কাছে পেয়েছে তাদের নাম বলতো এবং তাদেরকে চিনত তখন নিত কিন্তু এখন দেখতেছি এবারতে আমরা চিনতাম আমাদের কাছে পরিচিত মনে হতো সেটা গ্রহণ করতাম আর যেটা যে হাদিস আমাদের কাছে পরিচিত মনে হতো না সেটা গ্রহণ করতাম না মানুষের কথা নাই মানুষের কথা আরো তাহিকে মুখাপেক্ষী আপনারা মুসলিম আরো কয়েকটা মন্তব্য আছে এই জায়গাতে যেগুলো মনে রাখা দরকার যে লাউ লাল ইস্নাত যদি ইসনাদ না থাকতো তাহলে মানুষ যা ইচ্ছা তাই বলতো হাদিস সংকলন হাদিস যাচাই বাচাই প্রাথমিক দলিল একটু হলো মাথায় থাকতে হবে এগুলো এই কয়েকটা মন্তব্য জরুরি মাথায় থাকা তারপর এবার আমার আমরা আসি যে সফর করা কথাটা বইগুলোতেই গুলোতে আছে যে আউ আলান সর্বপ্রথম যিনি ইলমের জন্য সফর করেন কে তিনি সারা দুনিয়াতে তুমি সফর করো তাহলে ইতিহাসে পাওয়া যায় যে ইলম হাসিলের জন্য যারা সফর করেছেন তাদের এক নম্বরে গিয়ে মুসা সালাম তাহলে ইলমের জন্য সফর করা নবীদের সান মুসা আলাহিসের সান তাহলে ইলমের জন্য সফর করতেই হবে দুই নাম্বার মন্তব্য হচ্ছে সফর বিষয়ে যে মহাদ্দরা বলে যে ওই মহাদ্দ যে কমজোর যে মহাদেশ কি করেনি সফর করেনি ডাঙ্গি পড়াতি জন্ম ডাঙ্গি পড়াতি বড় হয়েছে জামিয়া সালাফের যারা মহাদ্দ তাদের কাছ থেকে হাদিস শুনেছে এখানে থাকেছে এখানেই দাঁড়া শেষ আর কোথাও সফর করেনি তো তার হাদিস অতটা নির্ভরযোগ্য নয় মানে দিক থেকে নয় যদি অবশ্যই কেন এই জন্য যে হাদিস মানুষ যদি সফর করে তো সফর করার মাধ্যমে সানাদ বাড়ে কি বাড়ে সানাদ বাড়ে সফর না করলে সানাদ বাড়বে না এটা হলো এক নাম্বার তার কাছ থেকে আতা মুজাহিদ এনারাজ তার ছাত্র মদিনায় দাস দিতেন আবহাওয়ার জেলা তালানো আবদুল্লাহিনের জেলা তালানো তাদের বিস্তারিত নাম আজকে প্রাথমিক দার্সে আসবে দিনাতে আব্দুল্লাহ বিন আব্বাস যেগুলো শুনলো কি মক্কাতে মক্কা আর মদিনার মাঝে দশ দিনের সফর ছয়শ কিলোমিটার রাস্তা সেই যুগে তাহলে এক হাদিস আরাক শহরের এক শহরের হাদিস আরাক শহরের হাদিসে মিলা অত সহজ নয় যতক্ষণ না এই শহর থেকে আর কোন হাদিসের কোথায় ত্রুটি আছে কোন শহরের মানুষ কোন হাদিস পায়নি এটা বোঝা যাবে এবং তখনই ফুটে উঠবে যে কেন কুফার মানুষেরা এই আমল করে না তাদের কাছে কেন এই হাদিস পৌঁছেনি হাদিস না পৌঁছার করে। আমল সেই যুগে তার এরকম ছিল না যে অনলাইনে তোমাদের এক একজন ছাত্র ডক্টরের ডিগ্রি করতে পারবে খালি একটা বিষয় সাহাবিদের যুগে হাদিস সংকলন এরপর ডিগ্রি করা যাবে হাজার লেখা যাবে যে কোন কি কিভাবে হাদিস সংকলন করেছে যেন আমরা হাদিসের মূল আলোচনায় যাওয়ার আগে হাদিস শাস্ত্রের সাথে কিছুটা পরিচিত হয়ে নি ব্যাস এটাই উদ্দেশ্য এখন আমরা সাহাবি তাবি ছাড়ে দিলাম এবার আমরা আসবো শতাব্দী কাছে ফিরে যাব সেটাকে বলবো শতাব্দী হিসেবে একশো শতাব্দী পর্যন্ত পর্যন্ত পর্যন্ত। তো প্রথম শতাব্দীতে যে হাদিস সংকলন হয়েছে তার বৈশিষ্ট্য কিরকম ছিল দ্বিতীয় শতাব্দীতে যে হাদিসগুলো গুলো সংকলিত হয়েছে তার বৈশিষ্ট্য কেমন ছিল তৃতীয় শতাব্দীতে যে হাদিসগুলো সংকলিত হয়েছে তার বৈশিষ্ট্য কেমন ছিল প্রথম শতাব্দীতে সংকলিত হওয়া হাদিস একটাই বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে শুধু আল্লাহর হাদিস লেখা হতো আর কিছু লেখা হতো না আর সানাদ ছিল অল্প তাহকিকের মুখাপেক্ষী ছিল না তাহলে প্রথম শতাব্দীতে লিখিত কয়টা দুইটায় একটা হচ্ছে শুধু আল্লাহর রাসুলের হাদিস লেখা হতো আর দুই নাম্বার সানাদ অল্প তাহকিকের মুখাপেক্ষি ছিল না আর যুগে মিথ্যার প্রচলন ছিল না সবাই ছিল সৎ তো মানুষজনকে অত যাচাই বাছাই করার প্রয়োজন द्वित शतब्दीते हादी गो लेखा बैशि द्वितीय मंत्रब्य है शुरू दत रसुल्लासलम हादिसर सहबी तबिद मंब्य लेखाओ शुरू है उदाहरण हिसाब से महत्ता मालिक विभिन्न फतोआते भर्ती हुआ हैालिक मुस्तान्फ इब्ल आबी स खुले देते मुस्तान्फ अब्दुल खुले देखते हजार हजार सहबिया फतोआ फारे बी ग পাশাপাশি এটা হল দ্বিতীয় শতাব্দীতে সংকলিত আর তৃতীয় শতাব্দীতে কৌরবাদ শুধু রাসুলের মারফু হাদিস দেখা শুরু করে তার সাথে তৃতীয় শতাব্দীতে আর একটা বিষয় বেশি হয় সেটা হচ্ছে সানাদের তাহকিক কার হাদিসের উপর হুকুম শুধু হাদিস লেখা এটা হল তৃতীয় শতাব্দী এই শতাব্দীতে ইমাম বোখারি মুসলিম আবু দাউদ নাসাই ত্রিমিজি এটা বলা হয় হাদিস সংকলনের স্বর্ণযুগ তৃতীয় শতাব্দী চতুর্থ শতাব্দীতে হয় এবং তারা শুধুই আল্লাহ রাসুলের হাদিস লিখত সানাদ সাহতা অত উল্লেখ করত না শুধু মারফু হাদিস লিখতো এবং হাদিসের শহীদ হুকুম লাগাতো এবার চতুর্থ আর পঞ্চম শতাব্দীতে হুকুম বাকি থাকে কিন্তু এটাই প্রাধান্য পায় যা পাও সব জমা করো তাবির যা পাবো সব কি করো জমা করো ইমাম তাবারী দারাকুতনি হাকি সবাই একই মান হাজে চলেছে কিতাবু সোনানুত্নী খুললে দেখা যাবে যে সবই আছে কিছুই বাকি নাই আদেশ গুলোর বৈশিষ্ট্য তাহলে প্রথম শতাব্দীতে বৈশিষ্ট্য গেল দ্বিতীয় শতাব্দীর বৈশিষ্ট্য গেল তৃতীয় চতুর্থ পঞ্চম সবই গেল এখানে এখন আমরা আসব। যে হাদিসের সানাদ কিছু মৌলিক সানাদ আর কিছু মৌলিক নাম যেগুলোর সাথে পরিচিত হওয়া প্রত্যেক হওয়া ছাড়া আর এইগুলো না জানা থাকলে মানে পড়াশোনা করা মুশকিল আছে তার মধ্যে কিছু দুই তিনজন সাহাবিদ থেকে কিছু প্রসিদ্ধ সানাদ আবদুল্লা বিন ওমর রাজিউল্লাহ থেকে প্রসিদ্ধ সানাদ না আমি একটা হলো ইমাম মালেক নাফের থেকে না থেকে মুহু হাদিস আছে বহু মালেক আন না আর এই সানাদ হলো ইবিন থেকে বর্ণিত যেগুলো সর্ববিশুদ্ধ আবদুল্লাহাদ ছিল আর আবদুল্লাহিন কিছু আজাদকৃত গোলাম ছিল যারা তাদের হাদিস পরবর্তীতে মানুষের কাছে পৌঁছিয়েছে তাদের মধ্যে অনেককে জিনজিরের সাথে বান্ধে হাদিস পড়াইছে আবদুল্লাহ আবদুল্লাবিন আব্বাস হ্যাঁ ইমাম জোহরি যার নাম আসল জিনিস সংকলনের রাজকীয় ফরমান পায় মোহাম্মদ বিন মুসলিম শাহাবহরি জহুরি আন সালেম সালেম কে আব্দুল্লাহরের নিজ ছেলে সালেম प्रसिद्ध आन और सब चाहते आमास भाई नाम की মানে নাম কি তার আসের নাম কি সোলাইমান সেদিন বলেছিলাম ইব্রাহিম নখ হচ্ছে কুফার বড় ফকি যার ফি মত গুলো আবু হানিফার বেশি ভরসা করতেন তার মতগুলোকে বেশি সংকলন করতেন গ্রহণ করতেন তার নাম হচ্ছে ইব্রাহিম আনা আল কুফি তো পূর্ণ নাম হচ্ছে ইব্রাহিম তো আমাশ রেওয়ার ইব্রাহিম থেকে ইব্রাহিম থেকে ইব্রাহিম বর্ণনা করে আল কামা থেকে আলকামা বর্ণনা করে থেকে আবদুল্লা আব্দুল্লাবিনের যারা ছাত্র তাদের মধ্যে প্রসিদ্ধ ছাত্র হচ্ছে আল কামা আল কামা থেকে ইব্রাহিম ইব্রাহিম থেকে আমাস এটা হলো আবদুল্লা বিন মাসুদ সবচেয়ে বিশুদ্ধ আর সবচেয়ে প্রসিদ্ধ সানাত ইমে ইব্রাহিম বিন এসিদানা হচ্ছে মামা ভাগনে আত্মীয়তার সম্পর্ক আছে আবদুল্লাহ বিনুদ রাজানহ কিন্তু ভুল করে একটা আব্দুল্লাহ বিন মাসুদ কিন্তু আবাদ সাথে নয় উনি বড় সাঁত্রিশ হিজড়িতে মারা গেছে আবদুল্লাহ বিন মাসুদ আর আবদুল্লাহিন আব্বাস আবদুল্লাহিন উমর এনারা তেহাত্তর এ এত মারা গেছেন তো মাসুদ হচ্ছে আবু বকুর তাদের সাথে তাদের সাথের সাহাবিক বড় সাহাবিক আব্দুল্লাহ প্রসিদ্ধ সানাদ আছে আর একটা প্রসিদ্ধ সানাদ আবু হর থেকে জহরি জহরির নাম কি আসাদ মুহাম্মদ বিন মুসলিম শাহাবহরি আবু হয় জামাই হয় আর আগে ছিল আল খামার ইব্রাহ নাকি কে হয় মামা ভাগিনা হয় এই কথা তো বলছে যে জামাই হয় তার মানে বিয়ে করেছিল আমরা আলোচনা করেছি আর একটা হচ্ছে ইমাম জোহরি সাইদ বিন মুসাইব থেকে সাহিদ বিন মুসাইব কার থেকে আবু হরতালা থেকে এবার আমরা দেখব যে সানাদি আসুক সেই সানাদের মধ্যে প্রসিদ্ধ প্রসিদ্ধ কিছু আবী যাদেরকে চিনা থাকলে সানাদ সুবিধা হবে মানে আমাদের সাথে তো সানাদের মনের মানে আমি আমি কথা বলি। যে আসাদ শরীফকে চিনি শাহিনে চিনি আশরাফুল ভাইকে চিনি জিয়া ভাইকে চিনি আরো অনেককে চিনি তো এরা এনারা যখন পরস্পর পরস্পরের থেকে হাদিস বর্ণনা করবে তখন আমার এটা মনে রাখতে কোনো অসুবিধা হবে না সহজ কথা আমি বলবো যে আব্দুল সোনাদ সালাফিজি বলতো তো ওনার ঘটনা শোনাতেন খালেক সালাফিজি তো যে ঘটনা শোনাতেন তখন আমি বলবো যে আব্দুল খালেক সালাফি বলেছে তার ওস্তাদ জি এ কথা বলেছেন বা এই কাজ করতেন তো সানাদ মনে রাখে যে আমার জন্য কষ্টকর হলো পুরো কষ্টকর হলো না সহজ বিষয় কেন আমি সবাইকে চিনি সবাইকে জানি কিন্তু এই সানাতগুলোর তো আমরা কাউকে না কোনোদিন দেখেছি না কাউকে কোনোদিন বাস্তবে দেখেছি না তাদের কথা শুনেছি না জানি তাদেরকে তো তাদেরকে মনে রাখার উপায় কি না মুখস্থ করা সহজ উপায় না কি বলেছিলাম আপনাকে আমি আপনাদের ঘটনা মনে হয় কথাটা বলিনি হাদিস লেখা নির্দেশ দিয়েছিল আর একুট ভর্তি হাদিস পাঠিয়ে দিয়েছিল তাহলে জহুরি মাথায় থাকে যাবে মোহাম্মুদিন মুসলিম সাহাব আর জহুরি কথা কি পারছি এরকম প্রত্যেক রাবির সাথে কিছু সংশ্লিষ্ট কিছু মজার ঘটনা তাদের জীবনী পড়ে যে কিছু আলাদা বিষয় যেটা মানুষ মজা পায় বললাম ওইগুলো বলি কেন ইব্রাহিম না পরস্পর মামা ভাগিনে তারপর ইব্রাহিম নাকির কথা কেন বললাম যে আবু আবু হানিফা যার বেশি বেশি যার মন্তব্য গ্রহণ করতেন যাতে মাথার মধ্যে থাকে মজার কোনো সম্পর্ক মনে রাখতে হবে যাতে সেই রাবিকে আমি চিনতে পারি এটা যত বাড়বে রাবির সাথে সম্পর্ক তত বাড়বে আর যখন এরকম দু একটা মনে থাকবার বারবার যখন হাদিসের মধ্যে রাবি আসবে ওই রাবি যে রাবিকে একবার চিনেছে ওটা বারবার আসলে আসে মাথার মধ্যে থাকবে আর যে যতবার আসবে ততবার মাথার মধ্যে থাকবে তো কিছু কিছু প্রসিদ্ধ রাবি আছে যাদেরকে চিনলে একশো হাদিসের বিশ রাবিকে রাবি চিনা যাবে এরকম কিছু যাদেরকে বলে মাদা আর হাদিস মানে যারা হচ্ছে হাদিস বর্ণনার ভিত্তি মাদার মানে হচ্ছে ভিত্তি পুরো চারতলা ফাউন্ডেশন এই নিসতালার উপরে আসে তো থামতেছে তাই না জহরি হচ্ছে একজন মাদার যাদের প্রচুর সংখ্যা শুনিয়েছে সে জহরি থেকে একটা কিন্তু মিলবে না কিন্তু সবগুলো যে জহরিতে মিলবে কেননা জহরি ছিল হাজার হাজার লাখ লাখ ছাত্র আর সেই লাখ লাখ ছাত্রের লাখ লাখ ছাত্র তাদের মধ্যে বোখারি মুসলিম যা তাদের কাছ থেকে হাজির বর্ণনা করতেছে এটাকে বলা হয় এরকম কিছু কিছু রাবি আছে সহজ হয় রাবি চেনা সহজ হয় তার মধ্যে আমরা মদিনার দুইজনকে চিনে রাখব। মদিনার এই জন্য বললাম যেন মদিনা নামের সাথে তাদের নাম থাকলে তাদের চিনতে পারি তো ইমাম জহুরি কোথাকার মদিনার আমরা চিনি যে তার একজন তার একটা মাজহাব আছে এবং তার একটা বই আছে মহাত্মা মালিক নামে তিনি হলেন ইমাম মালিক ইমাম ছিলেন যিনি আর মক্কার হচ্ছে সবগুলো অনেকজন আছে আমি দুইজন দুইজন করে বলতেছি পুঁতি শহরের হচ্ছে দুইজন আচ্ছা এখানে আর একটা কথা বল জহরি আর মালিক জহরি হচ্ছে একশো একশো চব্বিশ মালিকের মৃত্যু হচ্ছে একশো উনআশি তো ইমাম মালিক রণনা করবো মাঝখানে জহরি অনেক সময় আসবে কিন্তু দুইজনই মদিনার এবার আমরা মক্কার দুইজন দেখবো একজন হচ্ছে আমর বিন আর এনাকে পরিচয় করানোর চিনি না হাদিসে যার খুব নাম আসে সুফিয়ান না না না হাদিসের নাম সুফিয়ানি নাম আসে সুফিয়ান বিনুখ আর একটা পার্থক্য হচ্ছে ওটা তো মনে রাখে আর সুফিয়ান বিন ওয়ানা হচ্ছে মক্কার আর সুফিয়ান সাউরি কোথাকার বলেন দেখি কুফার সুফিয়ান বিনুখ আর দুইজন পার্থক্য আছে দুইজনের মধ্যে একই সাথে ফাকিহ আর একই সাথে মহাদিস প্রচুর ফত আছে তার সুফিয়ান সাউরি তার নামে আলাদা মাঝাব হওয়ারও সম্ভাবনা ছিল সুনানে তিরমিজিতে যাদের নাম আসে মধ্যে সাউরি আসে না কবি হিক আউরি সুফিয়ান বিন ওয়নার বাড়ি মক্কা সুফিয়ান সাউরির বাড়ি কুফা সুফিয়ান সাউরি একাধারে ফকি ফতোয়া দিতেন একাধারে মহাদিস আর সুফিয়ান বিন ওয়না শুধু হাদিস বর্ণনা করতেন তিনি ফতোয়া দিতেন না হাদ্দেশ ফির হওয়ার যোগ্যতা রাখেন কিনা ফতোয়া দেননি সেটা আলাদা কথা কিন্তু তাদের মধ্যে ফকি ফকি নাম করা যাবে তাদের উপর এই যোগ্যতা মহাদ্দেশের আছে কিনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে মিন্নাতুল বাড়িতে যেগুলো নিয়ে হানাফি বাহিরা বেশি অভিযোগ করে যে মোহাদেশের মধ্যে আশ্চর্য হবেন যে হেদায়া আমাদের হেদায়া তাহমদ বিন হাম্বাল কল খুঁজে পাবেন না কোথাও আহমদিনা আহমদিনের মাঝাব বা তার ফেকাহ গ্রহণযোগ্যই না এতেবার করার মতোই না বইয়ে লেখা হবে এরকম না তার মাঝাব আবু জাফার আতাবারি তারপরে হচ্ছে আর একজনের নাম মনে করতে পারছি না হানাফিদের অনেক বড় হানাফিদের এনারা কেউই আহমদিনে ফকিহ মনে করেন না এবং তার কওলকে হানাফিদের ফেকার বই উল্লেখ করা হয় না শাফির কওল আছে মালিকের কওল আছে আবু আনিফার কৌল আছে রাহমুল্লাহ আজ আহমাদা হচ্ছে মানে ফার্মেসিওয়ালা ওকে যেমন দেওয়া হয় যে ওষুধ বের করে দাও ওষুধ বের করে দিতে পারে কিন্তু কোন ওষুধ কোন চিকিৎসার জন্য এটা জানে না এটা ফকিরা জানে যে কোন চিকিৎসার জন্য সেগুলো হল ভুগ কথাবার্তা এগুলোর একদম বিস্তারিত জবাব দেওয়া আছে এখানে তো সময় নাই একদম মিলনাতুল বাড়িতে বিস্তারিত জবাব দেওয়া আছে তাহলে মক্কার হলো একশো আঠানব্বই আর সুফিয়ান সাউরি একশো একষট্টি এটা বলতে ভুলে গেছিলাম এটা মৃত্যু মহাদিসদের কোন সময় জন্ম অতটা ধর্তব্য নয় মৃত্যু হচ্ছে ধর্তব্য কখন মারা গেল সে এটা হলো ধরতব্য কেননা জন্ম হওয়ার সময় তো কেউ জানতো না যে ইমাম বুখারি হবে বড় হ্যাঁ জন্ম তারিখ লিখে রাখো কথা বড় হওয়ার পর দেখা গেল একশো আঠানব্বই সুফিয়ান বিন ওয়নার একশো সুফিয়ান সাউরি এই জন্যই শাহিনে বলেছিলাম যে কত স্তরে হলে সুফিয়ান বিন ওয়নার কোন স্তরে হলে সাউরি বলো দ্বিতীয় স্তরে হলে সাউরি এটা হলো পার্থক্য করার সহজ উপায় কেননা হাদিসের সাঁদা দেখালে সুফিয়ান থাকবে আর কিছু থাকবে না অধিকাংশ আন সুফিয়ান আরো একটা উপায় আছে কিন্তু ওটা কঠিন ওইটা আমাদের মতো অযোগ্য ছাত্রদের দ্বারা মুশকিল হয় সেটা হচ্ছে কার ছাত্র কে আর কার্তাদ কে এটা দেখে পার্থক্য করা এখানে যে সুফিয়ান আছে ওর ছাত্র কে আচ্ছা ওর ছাত্র অমুক ওর ছাত্র ও তাহলে এটা সুফিয়ান না। ওর শিশু এখানে যে সুফিয়ান আছে তাহলে এটা ওই আবদুল্লাহ ওই সুফিয়ান কিন্তু এইভাবে তো অত ছাত্র শিক্ষক করা মুশকিল এই জন্য সহজ উপায় হচ্ছে যাদের উপর ভিত্তি করে তাদের মধ্যে একজন হচ্ছে কাতাদা কাতাদার নাম কে কাতা দাবিনার অধিবাসী একশো সতেরো অল্প যারা মুতাল্লিশ করে তাদের একজন তাদলিস করে কিন্তু অনেক বড় ইমাম তারপরে আর একজন বাসরার ইমাম হচ্ছে যিনি হাফেজ না সবকিছু হাফেজ মানুষের একজন এবং তাদিস করাকে কে যিনি হারাম মনে করতেন তাদের একজন সরবা অনেক কঠোর এবং কট্টর ক্ষেত্রে এবং যাদের একজন আছে হাদিসের মধ্যে নাম পাওয়া যায় হাম্মাদ নাম পাওয়া যায় আচ্ছা তো হাম্মাদের বাপের নাম কি दादार बे नाम कहानी आज हाम साल हम्मदीन जेदर दुज दादार नाम जाहिनी आज मजार कहनी आरोप যে মজার কাহিনী আমাদেরকে এই দুইজন রাবিকে মনে রাখতে কি করবে সাহায্য করবে যে দুইজন রাবি ওরা দাদার নামে মজার কাহিনী আছে কালকে হাম্মাদ সালামার হাম্মদিন আর এর সাথে আর একটা কাজ করবেন হাম্মাদ বিন সালামার হাম্মাদ বিন জায়দ দুইজনই কিন্তু মজবুত কিন্তু কে বেশি মজবুত এটাও লিখে নিয়ে আসবেন মহাদিসের মধ্যে কল পাওয়া যাবে যে কে বেশি মজবুত আর একটা লেখে নিয়ে আসবেন কি কি হাম্মদ বিন সালামা আর হাম্মাদিন জায়েদ দুইজনের দাদার নাম তিন নম্বর হচ্ছে কে বেশি মজবুত দুইজনই মজবুত আর তিন নম্বর হচ্ছে দুইজনকে দুইজনের কাকে কাকে কুতুবের সীতার কোন কোনো পিছনে যারা আছে বস তো এটা হলো কুতুবে সীতা তো কুতুবে সীতার কারা কারা দুইজনের হাদিস নিয়েছে এটাকে ছোট্ট সংক্ষিপ্ত বাস নাম আবদুল্লাহ এর হাদিসের মাঝখানে আসছিল সানাদের মাঝখানে আসছিল কে আরেকজন কুফার ইমামিম ইব্রাহিম ভুলে যাচ্ছে নাকি তো কুফার একজন হলো সুফেন বিন সাহিদা সাউরি একজন হলো ইব্রাহিম আবু ইসহাক কখনো আসে শুধু সাবি কখনো আসে আমর বিন আবদুল্লাহ তার আসল নাম আমর বিন তো নাম প্রচুর চেঞ্জ হয় এই জন্য আমাদের কাছে পরিচিত নয় একই নামে যদি বারবার আসতো তাহলে পরিচিত হতো তার হাদিস প্রচুর হ্যাঁ আবু ইসহাক সাবিঈ কখনো শুধু আবু ইসহাক আসে কখনো শুধু সাবিঈ আসে কখনো আমর বিন আসে এবার আমরা সবগুলোরই দেখলাম মদিনার দুইজন বড় ইমাম দেখলাম বসরার দুইজন বড় ইমাম দেখলাম কুফার দুইজন বড় ইমাম দেখলাম তাদের মক্কার দুইজন বড় ইমাম দেখলাম এরকম আরো বিভিন্ন শহরের বড় সকল ইমামদের হাদিস যাদের কাছে মিলিত হয় মানে যারা প্রচুর সফর করেছে এটা আগের ইমাম এদের পরে যারা প্রচুর সফর করবে যে মক্কা তো সফর করবে যে বসরাতেও সফর করবে যে কুফাতেও সফর করবে যে মদিনাতেও সফর করবে তাদের কাছে কিন্তু সবার হাদিস কি হবে জমা হবে হবে যাদের কাছে হাদিস জমা হয় কেন এনারা প্রচুর সফর করতেন এবং বড় ইমাম তাদের মধ্যে একজন হচ্ছে অনেক বড় মহাদিস অনেক বড় ইমাম তার নাম হচ্ছে কি আব্দুর রহমান বিন মাহাদি এনারা সব শহর সফর করেছেন আগের যেগুলো নাম বললাম তাদের মোটামুটি সবার কাছে গিয়ে হাদি সংগ্রহ করেছেন তারপরে আরেকজন হচ্ছে এরকম করলাম যে আমার হিজ নষ্ট হয়ে যাচ্ছে আমি কি করবো নুর উমাহি তলিয়া আসি জ্ঞান হচ্ছে আল্লাহর নূর পাপাচারী পাপিষ্ঠ ব্যক্তিকে দেওয়া হয় না এই ঘটনা যেহেতু জানা আছে তাহলে ওকি চিনতে হবে আর একজন এই রকম ইমাম যার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনুল মুবারক চিনি আমরা আবদুল্লাহ মুবারক চিনার সহজ উপায় হচ্ছে একাধারে একজন মুজাহিদ একাধারে একজন হাতেম তায়ের মতো দানশীল ব্যক্তি একাধারে একজন মহাদিস একাধারে একজন ফকি একসাথে সকল গুণ যাদের মধ্যে জমা হয়েছে তাদের একজনকে আব্দুল মুবারক এক বছর হজ করতেন এক বছর জেহাদে যাতেন এক বছর হজ করতেন এক বছর জেহাদে যুদ্ধ করতে যতেন হাদিসের দ্বার দিতেন ফকি ছিলেন তাহলে একাধারে একসাথে যে গুণগুলো যাদের মধ্যে জমা হয় তাদের একজনকে আবদুল্লা একসাথে জিহাদি পাওয়া যায়রা একটা পালা এটা মনের একটা আরো সুবিধা হবে যে জিহাদি একজন মহাদ্দিসের নাম কি আবজুল্লাহিন মুবারক রাহিমাহুল্লা এই চার পাঁচজন মহাদ্দেশান মাহাদুল্লাহ একজন একশো সাতানব্বই আব্দুল্লা মুবারক একশো একাশি একই সাথে একই যুগের মহাদ্দেশ আমরা কিন্তু আর ভুল করি ইহিয়া বিন্দাল খাত্তানকে সব সময় ইহিয়া বিন আর আলী বিন মাদিনীর সাথে মিলিয়ে দিই আগের আলিবিনী পরে আসতেছে এনাদের পরের স্তরের আব্দুল মুবারাক এনারা সবাই বিভিন্ন শহর সফর করে তাদের কাছে হাদিস জমা হয় এবার এনাদের কাছ থেকে যারা হাদিস জমা করেছে পরের স্তর এবং যারা হতো আদিল ইমাম হাদিসের ইমাম মাইন। আলি ইবনুল মাদিনী আহমদ বিন হাম্বাল আলী বিনী হচ্ছে দুইশো হচ্ছে ২৪১ এদের কাছ থেকে এদের মোট প্রায় সবার কাছ থেকে আলি ইবনুল মাদিনী আহমদিন মাইন। আলিবিন মাদানী চৌত্রিশ আহমদিনের স্বর্ণযুগ কুতুবে সিদ্ধা তারা সবাই অধিকাংশ এনাদের অধিকাংশের কি ছাত্র আহমদ বিন হাম্বালের ছাত্র ইমাম বুখারি আলিবিন ছাত্র হচ্ছে ইমাম মানে একবারে জমা করা এভাবে সম্ভব নয় পড়তে পড়তে হবে কিন্তু এতে কিছুটা হলেও সম্পর্ক তৈরি হবে মাঝে মধ্যে উসিল হাদিস পড়তে গিয়ে এনাদের নাম চলে আসবে তো এই গেল মোটামুটি আজকে আমরা বলতে পারি প্রাথমিক দ্বারশ যদিও আজকে প্রাথমিক দ্বারা আর অংশ ছিল হাদিসের প্রামাণিকতা হুজিয়াতে হাদিস কিন্তু এই বিষয়ে আমি মেলা কথাবার্তা বলেছি আমরা হাদিস মানতে বাধ্য দুইটা বক্তব্য আছে বইও আছে হাদিস মানতে বাধ্য প্রথম পর্ব আলামিন মসজিদে হাদিস মানতে বাধ্য দ্বিতীয় পর্ব আলামিন মসজিদেই ওই বক্তব্যটা আগেই বইটা লেখা বইটার মাধ্যম থেকে ওই বক্তব্যটা দেওয়া দুই মানে এই একটা শাখা বেড়েছে কিনা আমার না না না ওই যে ফেসবুকে খুব থাকে ভিডিও দেয় এরকম কাটাকাটা দাঁড়িয়ে বৃদ্ধ করে বয়স নামটা মনে আসতে হাদিস যাচাই বাছাই করতে হবে মতিউর রহমান রহমান আর আরেকজন মতিউর রহমান এই যুগের সবচেয়ে বড় বাংলাদেশের হাদিস অস্বীকারী হ্যাঁ কামাল উদ্দিন তারপরে আমির হামজা এরা অনেক ওখানে গেছিল এবং এই জিনিসটাকে আরো চর্চা করার আরো বাড়ানোর চেষ্টা করেছে কিন্তু আমাদের দৃষ্টিতে মানে আমাদের দৃষ্টিতে তাকে আমরা এটাই মনে করি যে হাদিস অস্বীকার করার নতুন চোরাগুলি গুলি সে উন্মুক্ত করতেছে সেটা হলো কমন সেন্স কমন সেন্স দিয়ে যাচাই করতে হবে যে হাদিসটা কমন সাথে সেন্সা এটা নতুন হয়েছে। তো এই গেল আজকের মোটামুটি দার্স ইনশাল্লাহ আগামীকাল থেকে এখন আজকে একটা এখানে একটা আলোচনার বিষয় যে আমরা কখন পড়বো সকাল আটটা থেকেই চলবে প্রতিদিন এটাই ভালো না কখন করা যায় नयटा बसता सुविधा मैं नये दास दिए फिर जोर हो जा থাকে না কিন্তু সুবিধা হয় ইনশাল তাহলে আগামীকাল থেকে আবার আটটায় শুরু হবে এবং আগামীকাল থেকে মূল নসুল হাদিসের আলোচনা হবে এগুলো আলোচনা না কোন ছুটি নাই লাগাতার ২৮ দিন দ্বারস্থ হবে ছুটি থাকলে আমার কাছে তো কোন ক্যামেরা নাই তোমরা যদি একটা ক্যামেরার ব্যবস্থা করবেন কাছে নাই আপনি আমাকে দিয়েছেন পরে মনে মাথা থেকে হারা গেছে আমি দেখি হ্যাঁ প্রচলন ছিল না ভালো মানুষ বেশি ছিল এই জন্য হাদিস মিথ্যা কম তৈরি হতো হ্যাঁ দ্বিতীয় শতাব্দী মন্তব্য লেখা শুরু হয় কেননা মিথ্যার প্রচলন বাড়ে বাতিল ফেরকা বাড়ে হ্যাঁ চতুর্থ পঞ্চমের সাথে আচ্ছা এখানে যারা বাহির থেকে আসছে তারা একটু হাত উঠান দেখে বাসা কোথায় আল্লাহ খায় আপনি কোথায় কুমিল্লা আপনি পড়াশোনা কোথায় করেছেন আগে কোনোদিনই মাদ্রাসায় পড়াশোনা করেননি তারপরে আর কে যেন ভাই হাত উঠালেন আপনি ভাই একসাথে তারপরে ওই ভাই হ্যাঁ গাজীপুর পড়াশোনা মাদ্রাসায় কোথাও তামিলুল মিল্লাসা মাসা আল্লাহ তারপরে ওইদিকে আর কে যেন হাত উঠালো বলতে থাকে একদিক থেকে সবাই মাসা আল্লাহ তারপরে মাদারিপুর বাপ পড়াশোনা কোথায় কলেজে কিছু বুঝা যায় আচ্ছা আলহামদুল্লি লাল্লা বরক দিকে তারপরে বরিশাল পড়াশোনা কোথায় তারপরে উনি উনি রাজশাহী মা এবং যতটুকু মানে এখানে তো এই গতবার তোমাদেরকে যে দ্বারাস দিয়েছিলাম ওইটা কিন্তু হবে না বিস্তারিত হবে গতবার তো শুধু এই বই থেকে পড়াইছিলাম এবং এই বই আসলে তাই পড়াইছিলাম এবার দ্বারস হয়ে বিস্তারিত যারা বেশি আগ্রহ বেশি শিখতে চায় তাদের জন্য খুব উপকার দিবে আর যারা মোটামুটি সাথে থাকবে তারা অবশ্যই কিছুটা হলেও উপকৃত হবে ইনশাল আমি বিশ্বাস করি বাকি এখানে জেনারেল শিক্ষিত বলে কথা নাই আর মাদ্রাসা শিক্ষিত বলে কথা নাই যখন ইমাম আহজাই বাড়ির থেকে বের হয় তখন বয়স আঠারো বিশ পার হয়ে গেছে যখন বাড়ির থেকে হাদিস শিখার জন্য প্রথম বের হয় কিছুই জানে না আর তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরে যখন বাড়িতে ফেরে তখন ইমাম আউজাই শিক্ষার ইমাম হয়ে গেছে আল্লাহ কবুল করে তাহলে তারাও দিক যুগ পাল্টে আলিম হয়ে যেতে পারে যেমন মদিন একজন ভাইকে আমি চিনি নাম হচ্ছে আব্দুর রাফি জীবনে কোনজন মাদ্রাসায় পড়েন স্কুলের কাগজ কিন্তু গ্রহণ হয় এখন এখন যারা এইস এস তারা নিজের কাগজ মদিনা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারে তো স্কুলের কাগজ আর গ্রহণ হয়ে গেছে তারপরে অনেক কষ্ট মস্তাতে গিয়ে আরবি পাওয়া যাচ্ছে আল্লাহ যদি জেনারেল শিক্ষিত ভাই যারা আসছে তাদের আবেগকে আগ্রহকে আল্লাহ কবুল করে তো তারাও পারবে ইনশাল্লাহ তো ঠিক আছে আজকের মতো শেষ করি নাকি আগামীকাল আবার দেখা হবে সকাল আটটায় আমরা হচ্ছে হাদিস পড়াই ফটোয়া দিই রা ফতোয়া দেওয়ার জন্য শেখ আব্দুল বিন ইউসুফ আছে মুজাফর বিন মহসিন ভাই আছে তাদের কাছে ফতোয়া দিয়ে আপনারা করেন। আসসালাম আলাইকুম আহমতুল্লাহ